আহ্নাস রাজিল্লাহ হতে বর্ণনা করেন নাবী সাল্লাহ আলসালাম এর নিকট বাহারাইন হতে ধন সম্পদ আনা হয় তখন তার নিকট আব্বাস রাজি আলাহু তাল্লাহ্ন এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে কিছু দিন আমি আমার নিজের মুক্তিপণ আদায় করেছি এবং আকিলেরও মুক্তিপণ আদায় করেছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বললেন নিন এবং তার কাপড়ে দিয়ে দিলেন